রসুল কে মহমিআ ওমন্দা আবেদিন পিস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের কাছে আলোচনা পেশ করতে চাই সেটি হচ্ছে আমরা যদি তালার হুকুমের হেফাজত করি তাহলে আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন এ বিষয়ে প্রথম পর্বের আলোচনা আমরা শুনেছিলাম সেখানে কিভাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বিপদ আপদ থেকে রক্ষা করবেন অনেক দিক থেকে হেফাজত করবেন সেগুলো এসেছিল আজকের দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা বলতে চাই ওই দিকটা যে আল্লাহ তালা আমাদের দিন ইমান আমাদের আমল আখলাকের হেফাজত করবেন আর দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের তুলনায় দিন ইমান আমল আখলাকের হেফাজত চাওয়া আল্লাহ তালার কাছে আরও বেশি প্রয়োজন আমাদের ইমানের হেফাজত দিনের হেফাজত দুনিয়ার বিপদ আপদের হেফাজত থেকেও আরও বেশি প্রয়োজন যদি আমরা দুটই আল্লাহ তালার কাছে চাই রব্বানা আতে নাফিৎ হাসানা অফিল আহ হাসানা ওকিনা আদাহ আমাদের ইমান আমল আমাদের দিনের হেফাজতের জন্য আল্লাহ তাল্লাহ কাছে কিভাবে চাওয়া দরকার সেটা সম্পর্কে জানতে চাই সেটা সম্পর্কে ইনস্বর আলোচনা করব। আমরা দেখি রসুল্লাহ সাল আলহিসাল্লাম তিনি যখন শুতে যেতেন শোয়ার সময় তিনি দোয়া পড়তেন অনেকগুলো এবং শিখিয়েছেন সাহাবাদেরকে পড়তে তার মধ্যে অন্যতম একটা সুন্দর দেওয়া হচ্ছে রিস্মিকা রব্বি ওয়াদ আতুজাম্বি ওবিকা আর ফাহু ফাহিনুহ ফাহ আর সালা ফাহা বিমা তাহফাদ আপনার নামে আমার পৃষ্ঠ দেশকে আমি বিছনায় ফেললাম বিছনায় রাখলাম আবার আপনার নাম নিয়েই আমি উঠব আমার পৃষ্ঠদেশকে উঠাই নেব। আল্লাহ যদি এমন হয় এই ঘুমের মধ্যে আপনি আমার জানকে কবজ করে ফেলবেন আমার মৃত্যু হয়ে যাবে তাহলে আল্লাহ আপনি আমার এই রুহের প্রতি আপনি রহম করবেন আর যদি আপনি আমাকে ছেড়ে দিবেন অর্থাৎ এই রাতে আমার যান কবজ করবেন না তাহলে আল্লাহ আমার শরীর রুহকে আপনি হেফাজত করবেন যেভাবে আল্লাহ তালা আপনি নেককারদেরকে হেফাজত করেন আপনার প্রিয় বান্ধাদেরকে যেভাবে হেফাজত করেন আমাকে সেভাবে হেফাজত করবেন আমার রুফকে সেভাবে হেফাজত করবেন হেফাজত চাওয়া হচ্ছে রসুল্লাহ সাল আলী ও সাল্লাম আল্লাহর কাছে দিনের হেফাজত আরও চেয়েছেন সকালবেলা প্রায় দোয়া করতেন বিভিন্ন সময় সুযোগ পেলে দোয়া করতেন আল্লাহ মাফাদ নি বিল ইসলামী কা ইমা ওয়াহফাদ নি বিল ইসলামী কাদা ওয়াহফাদ নি বিল ইসলামী রেদা ওয়ালা তুসমিত বি আদুম ওয়ালা হাসেদা খাইরিন আল্লাহমাইনি আসাম করলে সারিন কি সুন্দর দোয়া করেছেন তিনি যে আল্লাহ আমি যখন হাতি বা দাঁড়িয়ে থাকি তখন আমাকে আপনি হেফাজত করেন আর যখন বসে থাকি তখন আপনি আমার হেফাজত করেন যখন শুয়ে যাই তখন আপনি আমাকে আপনার হেফাজতে রাখেন আর আমার যে দুশ্মন আছে আর আমাকে যারা হিংসা করে হিংসুক লোকগুলো তারা জন্য আমার ক্ষতি করে আনন্দ উল্লাস করতে না পারে তাদেরকে আপনি চান্স দিয়ে না আমার কোনো ক্ষতি করার জন্যে আর আল্লাহ আপনার কাছে যত ভালো জিনিসের খাজানা আছে তত ভালো জিনিস জমায়েত করা আছে সেগুলো আমি সমস্ত ভালো জিনিস আপনার কাছে চাই আর যত খারাপ জিনিস জমায়েত হয়ে আছে আপনার কাছে আল্লাহ সেগুলো সবগুলো থেকেই আমি আপনার কাছে পানা চাই তো আল্লাহ তালার কাছে হেফাজত চাওয়া সকল অবস্থায় এবং দিন ইমানের হেফাজত হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি প্রয়োজনীয় আল্লাহ আল্লাহ চাইলে বান্দাকে আল্লাহ হেফাজত করেন কোন সময় তো আমরা দেখি প্রায় বিপদে পড়ে গিয়েছিলাম অল্পের জন্য উদ্ধার পেয়েছি এক সিনেট নির্ঘাত হয়ে যাওয়ার কথা কিভাবে যে আল্লাহ তালা নিরাপত্তা দান করলেন নিশ্চয়ই আপনাদের জীবনে এরকম ঘটনা আপনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন তো এভাবে অনেক কিছু আমরা দেখি আমরা ট্যার পাই অনেক সময় বড় বিপদ আল্লাহ আল্লাহতালা সাহায্য করেছেন কিন্তু কোন কোন সময় আমরা ট্যার পাই না তখনও আল্লাহতালা আমাদেরকে হেফাজত করেছেন যে আমরা রিয়েলাইজও করি না বরঞ্চ আমাদের কাছে মনে হয় যে আমি একটা ভালো জিনিস মিস করে ফেললাম অনেক পরে গিয়ে হয়তো ট্যা পাবো ওই জন্য আল্লাহ তো আমাকে হেফাজত করেছেন কোন কোন সময় এমন হয়েছে যে একটা লোক ফ্লাইট ধরার জন্য খুব তাহুড়া করছিল শেষ পর্যন্ত পৌঁছলো এয়ারপোর্টে কিন্তু ডোর ক্লোজ হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ফ্লাইটটা মিস করে ফেললো কত বড় আফসোস করবে লোকটা আরে এত দুঃখ লাগবে মনের ভিতরে আল্লাহ তালা মেহরবানি করলে যদি পাঁচটা মিনিট আগে আসতে পারতাম কতই না ভালো হতো এরকম ভাববে আর যদি শুনে আল্লাহ তালা মাফ করুন খবর এসেছে এই যে ফ্লাইটটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গেছে প্লেন ক্রাশ হয়ে গেছে এই খবর পাওয়ার পরে যিনি ফ্লাইট মিস করেছিলেন তিনি এখন কি আর আফসেস করবেন এখন তো আলহামদুল্লা বলা শুরু করে দিবেন এখন আল্লাহ তালাকে সাজাতে শুক্র আদায় করেন যে আল্লাহ আমি তো মনে করি ফ্লাইট মিস করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি কিছু অসুবিধা হয়ে যাচ্ছে কিছু আমি হারিয়ে ফেললাম কিন্তু এখন তো আমি দেখি যে আল্লাহ আমি অনেক লাভবান হয়েছে ফ্লাইট মিস করে তো এরকম অনেক কিছু আমরা লেটে টের পাই কিন্তু কিছু বিষয় এমন আছে যে আমরা আদৌ টের পাই না সাহাবি আবদুলা সৌদি আল্লাহ আনহু বলেন কোন কোন সময় বা ভালো কাজের একটা উদ্যোগ গ্রহণ করে সুন্দর একটা প্রকল্প হাতে নিয়েছে একটা ব্যবসায়ী প্রজেক্ট অথবা একটা বড় ধরনের ইনস্টিটিউট বা যে কোনো একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে কোনো একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোগটা মনে হচ্ছিল খুব ভালো হবে খুব ভালো হবে কাছাকাছি এসে ফেল করে ফেললো লোকটা খুব হতাশ হয়ে যায় অনেক সময় অনেক কিছু আমরা অ্যাচিভ করতে চাই কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অ্যাচিভ করতে দেন না মনে রাখতে হবে এর মধ্যে আল্লাহ আল্লাহতালা বড় কোনো কল্যাণ রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে ওটা অ্যাচিভ করতে দেননি কারণ আল্লাহ তালা মোমিনের জন্য বান্ধার জন্য সবসময় খায়ের ফয়সলা করতে চান আপাতত যেটাকে সার মানে হয়েছে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তালার উপর তাওয়াক্কল করতে হবে নিশ্চয়ই যেটা আল্লাহ তালা ফয়সালা করবেন সেই মধ্যে খায়ের আছে সেটার মধ্যে খায়ের আছে এটা যদি আমাদের ইকিন হয়ে যায় তাহলে দেখবেন যে আমাদের জীবনে দুঃখ কষ্ট অনেক কিছুকে আমরা অনেক সহজেই এগুলোকে হ্যান্ডল করতে পারবো আমাদের জীবন দুর্বিশহ হয়ে উঠবে না বিপদে আপদে আমাদের মন ভেঙ্গে আমরা একেবারে হতাশাগ্রস্ত হয়ে যাব না এইজন্য আল্লাহ তালার ফায়সলা যেটা হয় বান্দার জন্য কোন সময় এটার জন্য আল্লাহ তালার প্রতি অসন্তোষ প্রকাশ করা ঠিক হবে না সে কথা রসিল্লা সাল্লা সাল্লাম আরেকটি হাদিসের দোয়া করেছেন আল্লাহ তাল্লাহ কাছে আল্লাহ ইন্নি আস আলুকে রেদ বা আদাল কাদ ও বারদাল আইস বা আদাল মাউথ ওল্লা কারিম আমি যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেলেও যেন আলহামদুল্লাহ বলতে পারি আর যদি আদার হয়ে ফলা হয়ে যায় কোন ফয়সালা যদি আমার ইচ্ছা আমার পদক্ষেপের বাইরে ঘটে যায় তাহলেও সেটাকে যেন আমি আপনার হুকুম হিসাবে আপনার ফায়সলা হিসাবে সন্তোষ চিত্তে গ্রহণ করতে পারি মনে ভিতরে যেন প্রচন্ড কোন আফসুস সৃষ্টি না হয়ে যায় আমি যেন সেটা নিয়ে প্রেশান না হয়ে যায় এই তৌফিক আমি আপনার কাছে চাই আল্লাহ হয়েছে ধুতু তুমি আল্লাহ তালা হেফাজত করো আল্লাহ তালাকে একদম তোমার সামনে পাবে একদম সামনে পাবে আল্লাহ তালা বলেছেন ইনলা আল্লাহ দিনের তাকাউ ও আল্লাহিন হুম সেনুন আল্লাহ তালা তাদের সাথে আছেন যারা আল্লাহ তালাকে ভয় করে এবং যারা মোহসেনুন আল্লাহ তালা তাদের সাথে আছেন মাইয়াত এটা খাস এটা স্পেশাল যদিও আল্লাহ তালা কারো থেকেই দূরে নয় আহমা আকুম আইনামা কুন্তম তোমরা যেখানেই থাকো আল্লাহ তালা আছেন তিনি তো আর সে আছেন কিন্তু তার জ্ঞান নলেজ পর্যবেক্ষণ কুদরত এবং ক্ষমতা এবং কন্ট্রোল তারা আমাদের সঙ্গে আছেন এটা সাধারণ সবার জন্যই কিন্তু মোমন যার মাইয়াত আলাদা ইন্নাহামা আল্লা দিনা তাকাউ আল্লা দিনা হু মহসেন আল্লাহ তালা তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা মহসেন যারা হেসান করে যারা কর্ম করে এই যে আল্লাহ তালা পাশে আছেন একদম আল্লাহ তালা তোমার পাশে আছে তাহজান আবু বাকা সিদ্দিকাদি আল্লাহ আনকে রসুল্লাহ সাল্লাহ বললেন গাড়ে হেরাতে যখন দেখা গেল যে ওদেরকে দেখা যাচ্ছে তাদের পা দেখা যাচ্ছে ইয়া রাসুল্লাহ মাথা নিচু করে একটু যদি উঁকি মারে আমাদেরকে এখনই দেখে ফেলবে ইয়া রসুল তিনি খুব আতঙ্কিত হয়ে গেলেন আবু আকরাজি আল্লাহ আনহু রসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন চিন্তা করো আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন তুমি কি মনে করছো আমরা দুইজন শুধু আমাদের সঙ্গে যিনি তৃতীয় জন আছেন তিনি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ আল্লাহতালা কীভাবে হেফাজত করলেন দেখেন আপনারা ইতিহাস তার সাক্ষী হিজরতের ইতিহাস তারা দেখেনি রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে এবং শুধু রসুল্লাহ সাল্লা সালামকে নয় সবাইকে আল্লাহ তালা হিফাজত করবেন বিপদের মুহূর্তে আল্লাহ তালা রাস্তা বের করে দেবেন আল্লাহ করেছেন যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার হুকুমগুলোকে মেনে চলে আল্লাহ তালা তার জন্য একটা উপায় বের করে দেবেন যখন কোন একদম নিরূপায় হয়ে যায় তখনও তার জন্য উপায় বের হয়ে যাবে তখনও তার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন। এমন জায়গা থেকে তার জন্য আল্লাহতালা রিজেক্ট নিয়ে আসবেন তার দরজা খুলে দেবেন তার জন্য রাস্তা খোলা হয়ে গেছে সে চিন্তাই করতে পারেনি যে এভাবে তার জন্য রাস্তা খোলা হয়ে যাবে এভাবে তার জন্য রিজেক্টের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালাকে হেফাজত করলে বান্দাকে আল্লাহ তালা এইভাবে হেফাজত করেন আল্লাহ তালার হকামকে হেফাজত করলে আল্লাহ তালা বান্দাকে হেফাজত করেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাচ্ছি আপনাদেরকে অনুরোধ করছি অপেক্ষা করার জন্য। বিরতির পরে এসে পুনরায় এই বিষয়ে আলোচনা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ জল্ খাই আসসালামু আলাইকুম আরহামাক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 কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্রেটক get enlightened witness dr. Zakir Naik in a battle of words dekhun shommukh shomore aj raat not a a pouno shomprachar shakal kshane doshtaay bangladeeshe peace tv banglade nobiji sallallahu alaihi wa sallamir moni mokta anas binh malik radiyallahu anhu kheke bornitu सलो मुसलिम व्यक्ति गाच लगाए अतपर तर फल मानुषी खाए सदगा सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हज़ार बारो उच्छेद करा मदानीम इब्राहिम ममिन आल्लर दया अर्जन कर बोझार गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कह পরবর্তী অনুষ্ঠান সম্মানিত দর্শক বিরতির পরে আমরা আসছি যে বিষয় আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম তার প্রসঙ্গ ছিল আমরা যদি আল্লাহ তালার হুকুমের হেফাজত করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের দিন এবং দুনিয়ার উভয়টার হেফাজত করবেন আল্লাহ তালা কীভাবে হেফাজত করবেন আর হেফাজতের জন্য আমরা আল্লাহ তালার কাছে চাইব পরের বাক্যে বলা হচ্ছে ওয়াঈদা আল্তাহ ফাস আলিল্লাহ ওয়াইদা আনতা ফাস্তা বিল্লাহ যখন কিছু চাও তাহলে আল্লাহ তালার কাছেই চাও আর যখন সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহ তালার কাছেই সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তালা পছন্দ করেন না মানুষ আর কারো কাছে চাবে কারণ হচ্ছে চাওয়াটা যার কাছে চাওয়া হয় যিনি চান আর যার কাছে চাওয়া হয় দুইজন ব্যক্তির মধ্যে তখন একটা সম্পর্ক আসে সেটা কি যিনি চান তিনি নিজেকে ছোট মনে করেন তার কিছুর অভাব আছে ঘাটতি আছে কারো কাছে তিনি ফেবার চান কারো কাছে তিনি উপকার চান যিনি চান তার কাছে তার মানে তাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা আছে শক্তি আছে তার কাছে কিছু আছে এই তার কাছে চায় না আল্লাহ তালা তো এটা তৌহিদের খেলাফ হয়ে যায় আল্লাহ তালা তো এটা চান মানুষের কাছে একইন করতে যে কারো কিছু দেওয়ার নাই দিতে পারেন একমাত্র আল্লাহ তাল্লাহ আর মানুষ চাবে একমাত্র আল্লাহ তালা কাছে নিজেকে ছোট মনে করবে আল্লাহ আকবার বড় একমাত্র আল্লাহ কাজেই এই চাওয়ার বিষয়টার মধ্যেই আসল এবাদত চাওয়ার বিষয়টার মধ্যেই আসল তাও হিদ আল্লাহ তালাকে বড়ো মনে করা হয় আর যে চায় তাকে ছোট মনে করা হয় এই রিলেশনশিপটা একমাত্র আল্লাহ তালার জন্য প্রযোজ্য আল্লাহ তালার জন্য একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট আর আল্লাহ তালা চাইলে তো তিনি খুশি হয়ে যান তিনি মানুষ চাওয়ার অপেক্ষায় থাকেন চাওয়াটা হচ্ছে এবাদত আর দোয়া হুয়ালে এবার হাজে এসেছে দোয়াটাই তো আসলে এবাদত আল্লাহ আমাকে দেন আল্লাহ আমাকে বিপদ উদ্ধার করেন এই যে মানুষ বিপদে পড়ে কারো কাছে চায় তার কাছে আর্তনাদ করে কারো কাছে চিৎকার করে ডেকে বলে ফরিয়াদ করে তাকেই মানুষ এই মর্যাদার আসনে বসায় যিনি এই মর্যাদা পাওয়ার উপযুক্ত তিনি একমাত্র আল্লাহ তাল্লাহ এই জন্য দোয়া হচ্ছে আসল এবাদত কেউ যদি বিপদ আপদ থেকে সাহায্য পাওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে যায় তারা তাকে এখন এই মুহূর্তে উদ্ধার করবেন তাহলে আল্লাহ তালাকে মিস করে ফেললো তৌ হয়েদের পরিবর্তে শেরেক জায়গা পেয়ে নিল এখানে আর ইন্না শেরক আল্লাহুল মুিম সবচেয়ে বড় গুণ হচ্ছে শেরেক এই সময় মানুষ শেরেক করে ফেলবে আল্লাহ তালা বলেছেন আমার কাছেই চাও কারো কাছে চাও না আর আমার কাছে চাও আমি তোমাদেরকে সাহায্য করব। অন্য কারো কাছে চাইলে আল্লাহ তালা মন বেজার হয়ে যান মন খারাপ করেন অর্থাৎ এই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ রাবুল আলমিন তিনি একমাত্র চাওয়ার উপযুক্ত আর দেওয়ার উপযুক্ত তিনি কারো তো কিছুই দেওয়ার নাই লা হলা কুয়া ইল্লা বিল্লাহ আল্লাহ তালা ছাড়া কারো কাছে কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই কোনো যোগ্যতা নাই কোনো কুদরত নাই কেন মানুষ অন্যদের কাছে চাইবে তারা তো দিতেও পারবে না চাইলে আল্লাহ তালার হুকুম না থাকলে তাদের দিলে দয়া হবে না তারা দিবেও না আর এমন তারা দিতে চাইলে উপকার করতে চালে করতে পারবে না অসুস্থ রোগী দশটা ডাক্তার আনলেও ভালো করতে পারবে না আর আল্লাহ আল্লাহতালা যদি বলে দেন ভালো করে দেবেন কোন ফাইয়া কোন তখন ভালো হয়ে যাবে কিভাবে ডাক্তারদের মাথায় ঢুকিয়ে দিবেন, রোগটা আসলে কি হয়েছে তারা বুঝতে পারবে দুই নম্বরে আল্লাহ তালা তাদের মাথায় ঢেলে দিবেন এর জন্য কোন ঔষধ ডায়াগনসিস রোগ করা যেমন রোগে ডায়াগনসিস করতে ইজি হবে ট্যামনি রাইট চিকিৎসা তারা প্রেসক্রাইব করতে পারবেন আর যদি আল্লাহ তালা তাদেরকে কোন না বলে দেন ভাইয়া কোন হবে না এই ডাক্তার বাংলাদেশ ফেল করে সিঙ্গাপুর নিলেও কাজ হবে না লা কুয়া ইল্লা বি কাজে চাইতে হলে শুধু আল্লাহ তালা কাছে চাইতে হবে আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তালা কাছে করতে হবে একই বাক্যকে ঘুরেই আল্লাহ তাল অন্যভাবে বললেন আর ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্টাইল এখানে হাসার করা হয়েছে তাফসিরে আপনারা যারা পড়েছেন আল্লাহ তালা এই কথা বলেন নাই সাধারণ আরবিতে হওয়ার কথা ছিল সুরা ফাতেহার মধ্যে যে সাহায্য হওয়ার কথা আসছে ই এক না আবুধু একটা এবার তো আপনার করি আল্লাহ তালা শুধু আর সাহায্য শুধু আপনার কাছেই চাই সাধারণ আরবি হলে বলা হতো না আবুধু কা কিন্তু এরকম বলা হয় নাই ই না আবুধু কর্মটা আগে আনা হয়েছে ক্রিয়াটাকে পরে নেওয়া হয়েছে কর্মটাকে শুধু আপনাকে যেটা কর্ম ওটা পরে আসার কথা সেটাকে আগে আনা হয়েছে যাতে করে আর কারো কাছে ইবাদত করা দোয়া করার যেমন কোনো সুযোগ নাই কারো কাছে সাহায্য প্রার্থনার কোনো সুযোগ নাই একদম কোনো সুযোগ নাই সেই বক্তব্যটা দেওয়ার জন্যে সাহায্য চাইতে হলে শুধু আল্লাহ তালার কাছে চাইতে হবে কারণ তিনি দিতে পারবেন আর কেউ দিতে পারবে না আল্লাহ তালা কালামে পাকে বলেছেন ওয়াসালুল্লাহ মিন ফদলিহি আল্লাহ তাল্লাহ কাছে তার কত দান আছে অবদান আছে তার কাছে কত থেকে দেওয়ার মতো কত কিছু আছে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও চাওয়াটাকে তিনি উৎসাহিত করেছেন পৃথিবীতে মানুষের কাছে চাইতে গেলে মানুষ বিরক্ত হয়ে যায় মানুষ চাওয়াটা অপছন্দ করে আর বারে চাইলে মানুষ আরও বিরক্ত হয়ে যায় আল্লাহ তালা এমন এক সত্তা চাওয়ার ব্যাপারটা আল্লাহ তালা উৎসাহিত করেছেন বেশি করে চাও বেশি করে চাও বারে বারে চাও কোনো লিমিট দেননি আল্লাহ তালা আর চাইলে তিনি বিরক্ত হন না বরঞ্চ যত বেশি চাবো তত খুশি হবেন তত আমার এ বাদত হতে থাকবে আর দোয়া উহ এই বা এমনকি দুনিয়া বিষয় চেয়েছি আমি আমার দুনিয়ার প্রয়োজন মিটার জন্য চেয়েছি সেটাকে আল্লাহ তালা এই বাদত হিসাবে কবুল করে ফেলবেন কারো যদি অসুস্থ হয়ে যায় তখন সে আল্লাহ তালার কাছে যদি চায় আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি সুস্থ করে দিন অনেক দোয়া করল করার পরে আল্লাহ কোনো সময় কবুল করেন দোয়ার রেজাল্ট আল্লাহর মতে ভালো হয়ে যায় কোনো কোনো সময় আপনি হয়তো পরীক্ষা করে দেখবেন যে দোয়া করেছিলেন কিন্তু বাচ্চা তো ভালো হয়নি বরঞ্চ আল্লাহ তালার হুকুম ছিল আজল লেখা ছিল বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে তাহলে কি আপনি কনক্লুশন করবেন এইভাবে যে আপনার দোয়া কবুল হয়নি না দোয়া আপনার যদি এখলাসের সাথে করে থাকেন হালাল বিষয়ে দোয়া করে থাকেন দোয়ার শর্ত পূরণ করে থাকেন হালাল রিজিক খেয়েছেন তারপরে দোয়া করেছেন তাহলে নিশ্চিত থাকেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আর যদি আপনি দোয়া করতে করতে যখন রেজাল্ট পাননি বিরক্ত হয়ে দোয়া করা বন্ধ না করে দেন তাহলে নিশ্চিত মনে রাখবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে যায় কিন্তু দোয়া কবুল করে রেজাল্ট কই হলো যে বাচ্চা জন্য দোয়া করেছে সে তো মারা গেলো দোয়া কবুল হলো কেমনে এর আনসারে হাদিসে এসেছে যে আল্লাহ তালা তোমাদের দোয়া তিনটা তরিকার এক তরিকায় দান করেন একটা হলো যেই জিনিসটা চেয়েছিল সেটা পেয়ে যাবা হয়তো বাচ্চারা অশুক আল্লাহ ভালো করে দিলেন অতবা সেটা পাবে না চলে গেল কিন্তু তোমার উপর আরও বড়ো বিপদ আসল কথা ছিল তোমার এই দোয়ার কারণে এই বিষয়ে দোয়ার কারণে আল্লাহতালা ওই আরও এক বড়ো বিপদকে ঠেকিয়ে দিয়েছেন অথবা তিন নম্বর তরিকায় যেটা চেয়েছে সেটাও হয়তো পেলে না অথবা অন্য কোনো বিপদ ঠেকানো নয় বরঞ্চ আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন তোমার দোয়াকে আল্লাহ তালা জমা করে রাখবেন কেমতের দিন তোমাকে তার পুরস্কার দেওয়ার জন্য তবে দুনিয়াতে দিলেও আল্লাহ তালা আখড়াতে দেবে নয় কারণ আর দোয়া এই বা এই বা পুরস্কার তো আখেরাতে দুনিয়াতে না পেলে অবশ্য আখড়াতে সেটা অনেক বড় হয়ে যাবে কাজেই যখন আমরা কিছু চাইব আল্লাহ তালার কাছে চাইতে হবে সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তালার কাছেই করতে হবে কারণ লা হাওলা ওলা কুহতাইল্লা বি কারো কাছে দেওয়ার মতো কিছু নাই তাহলে কি মানুষকে আমরা মাঝে মধ্যে এই যে একটু সাহায্য দেন হেল্প আসেন আমার গাড়িটা একটু ধাক্কা দেন তারপরে এগুলো করা না যায়জ না ঠেকে গেলে কারো কাছ থেকে টাকা হালাত করছি একে অপরকে আপনার হেল্প করা লাগে এইগুলো তো ভালো কাজ নেক কাজ করাটার জন্য আল্লাহ তালা উৎসাহিত করেছেন তবে মানুষের কাছ থেকে বেশি পাওয়ার চিন্তা করা এমনি ভালো না যারা বেশি নেকা তারা মানুষের সাহায্য কম নিতে চায় যদিও হালাল আছে কোন কোন ক্ষেত্রে আল্লাহ তালার উপরে একে থাকার পরে দুনিয়ার মানুষের কাছ থেকে কিছু সাহায্য নেওয়া যেমন আমার চশমাটা পড়ে গেলো আমি বললাম একজনকে চশমাটা উঠিয়ে দেন গুণা হবে না কিন্তু এরকম হাজির যখন শুনছেন সাহাবা এখানে আমিও কেউ ভ্যারি সিরিয়াসলি আমল করেছেন কারোর কাছে কিছু চাইবে না শুধু আল্লাহ তালার কাছে চাইবে ওই সমস্ত সাহাবিরা এত লিটারেলি নিয়েছেন এত সিরিয়াসলি নিয়েছেন যে হাত থেকে ঘোড়ার উপরে বসা আছেন চাবুকটা পড়ে গেছে আরেকজনকে ডাকেন নাই বাবা চাবুকটা উঠিয়ে দাও এটাও বলেন নাই নিজে নেমে গিয়ে চাবুকটা উঠিয়ে তারপর আবার উঠছেন এত সিরিয়াসলি নিয়েছেন রসুল্লাহ সাল্লসল হাদিস কি সেটাও অতি উত্তম কিন্তু এমনি আমরা থেকে গেলে কেউ অপরকে সাহায্য করাটা এটা জায়জ আছে কিন্তু মনে রাখতে হবে যে চূড়ান্ত ফয়সালাটা আল্লাহর হুকুম থেকে আসে আমি চাইলেও একজন আমাকে সাহায্য করবে না করতে পারবে না আল্লাহর হুকুম না থাকলে আর আগে আল্লাহ আল্লাহতালার কাছে চাইতেই হবে এরপরে মানুষের কাছে যদি আমরা একে অপরকে হেল্প পাওয়ার জন্য চাওয়ার জন্য চেষ্টা করি একেই আল্লাহ তালা উপরে রাখি সেটা শরীরতে হারাম নয় কিন্তু স্পিরিটটাকে আমরা বোঝা দরকার উপলব্ধি করা দরকার যে চাওয়া জায়গা হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমী অনেক কোরআন আয়ত আল্লা তালা বলেছেন তোমাকে যদি কোনো ক্ষতি টাচ করে ফেলে ফালা কাশে ফালা হু ইল্লাহ কোনো দৌড় কোনো ক্ষতি তোমাকে টাচ করে ফেললে আল্লাহ তারা কেউ দূর করতে পারবেন না আর কেউ তোমাকে যদি ভালো কিছু আল্লাহ তালা দিতে চান কেউ সেটা আটকাইতে পারবে না মুতি আল্লাহমালানি আলী আফঈতাম আল্লাহ আপনি যেটা দেবেন সেটা কেউ আটকাইতে পারবে না আর আপনি যেটা দেবেন না সেটা কেউ দিতে পারবে না আর আপনি দেওয়ার ইচ্ছা করলে অথবা না দেওয়ার ইচ্ছা করলে কেউ সুপারিশ করে আমাদের এখানে কোনো ফায়দা দিতে পারবে না এই জকিম পয়দা করতে হবে দর্শক মন্ডলী আমরা আল্লাহ তালার হুকুমের হেফাজত করলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এই বিষয়ের উপরে দ্বিতীয় পর্বের আলোচনা আজকে আমাদের এখানে শেষ হচ্ছে অবিল্লাহি তফিক আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে কষ্ট করে থাকার জন্যে এবং পিস টিভির এই প্রোগ্রাম শোনার জন্যে জজাকমুল্লাহ তলকুল হায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but a meaning should be to spend the message of Allah's To implement the convincing Islamic-com-educational formula to excel in your career, Dekun career guidance. Pratiravivaar Rajshadha Shattay, Aapunash Shamprachar, Shokal Shadhaen Otaay, Bangla Deshe, Peace TV Banglaaye. তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহি মলগ্ন তবে ইবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না